মানে শরীর ঢেকে নাও এবং চলে যাও অর্থাৎ তোমাকে রাখা হইলো না রাখা হলো না কেউ যদি এখন মাসলা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 মানে তোমার সাথে সম্পর্ক রাখবো না কিন্তু হয়তো রাখলাম খেতে দেবো কিন্তু আপনাকে জিজ্ঞাসা করেছে আর আপনি মাসা এখন আলেম হয়েছে। মুফতি সাহেব হ্যাঁ তো মুফতি সাহেবকে প্রথম জিজ্ঞাসা করেছে যে আমি আমার স্ত্রীকে বলেছি তোমাকে ছেড়ে দিলাম আমার তালাক হয়েছে কি হয়নি কি বলবেন समस्त मते सर्वनिम्न एक गणा के तलाक दिल्ली दिलान ना तीन दिल्छ बोल तालय तलाक सर्वनिम्न एक मजलिसे सही मतलब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 শেষ নেই তালাকের ক্ষেত্রে আরো বলতো এই সব উল্লেখ করেছেন সঠিক মতে এক মজলিশ এক ভাষা একসাথে দিলে একটা হবে কিন্তু মশলায় বড় তালাক রয়েছে তবে শুধু বিবি বাঁচানোর জন্য না কোরআন সন্ন্যাস রাস্তা আসলে সব থেকে ক্ষেত্রে আসতে হবে আর একটা পরিভাষা আমাদের দেশে আছে যা তোকে রাখবো না রাখবো না তোকে বললো হ্যাঁ এতে তালা খাবে কি হবে না হ্যাঁ একই কোন পার্থক্য নাই এই মালা আমলবিনিয়া রাখবো না মানে যদি নিয়োগ করে যে বাড়িতে আল্লাহ ইন্নামালা আমলবিনিয়া হ্যাঁ যা তোর বাবের বাড়ি চলে যা এ হলে কি আমাদের না তোর বাবের বাবার বাড়ি যা তোর ভাইয়ের বাড়ি যা আমার বাড়ি থাকবি না তুই আজকে আমার বাড়ি থাকতে দেবো না হবে না হবে না তালাক হবে আর তালাক দেওয়ার যদি না করে থাকে নিয়োগ তাহলে তালাক হবে না নবিয়া করিম সাল্লাম আরব রাকিবকে তোমার বাবার বাড়ি চলে যাও এটা ছেড়ে দেওয়ার অর্থে তালাক দেওয়ার অর্থে ব্যাস বলেননি যে তামো তোমাকে তালাক দিলাম তাহলে হইল বিবাহ বিচ্ছেদ হইলো আমারা লাহা বিশ্বাদ